ফকির সবাই ধনীকে अल्लाहर मत धनियार मतिया दुनियाते जो बड़ी बोलो सब धनीरा अभवी सब धन अभवी एम निजे पेट भरे ना अने के दिवे कख अल्लाहर मत धनी और क्यों যেখানে যাওয়া মাত্র বান্দার আমল নামায় ন্যাকলেখা হয় কোনো গুণা লেখা হয় না ওই বাইতুল্লাহ এত দাম এত দাম ওই বাইতুল্লার ভেতরে আল্লাহ কোরআনে বলেন পাথরে দ্বারা এক বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন বাইতুল্লা চতুর্পাশের দেয়ালটা উঁচু হয় পাথরটাও উঁচু হয় মধ্যে ইব্রাহিম নবীর কদমের সাপ পরে আছে একটা স্ট্রাকচার বানা প্যাকেট করে রেখেছে মাকাম ইব্রাহিমের ওই পাথর পরে কিছু পাথর অবশিষ্ট ছিল আল্লাহ এরপরে বাইতুল্লাহ নির্মাণ কমপ্লিট হয়ে গেল এবার আল্লাহ তা আল্লাহ বলেন আমার ঘর জিয়ারতের জন্য ঘর নির্মাণ হয়ে গেছে এবার এলান দিয়ে দাও যারা যারা ভাইতুল্লাহ জিয়ারত করবে এলান করে দাও আসু কোন স্পিকার নাই আওয়াজটা তো সবাই শুনবে না আল্লাহ বলেন তোমার কাজ আওয়াজ পৌঁছায় আল্লাহর কাজ ইব্রাহিম নবী যেই পাথরের উপরে ইব্রাহিম নবী আওয়াজ দেওয়া মাত্র আমার আল্লাহ কুদুর জিম্মা সারা দুনিয়ার মানুষের কানের মধ্যে আওয়াজ পৌঁছাই দিয়েছেন শুধু তাই না জিন্দা মানুষ না যারা মায়ের গরভে যারা রুহে যারা লাভবাই বলেছে মুভাসিনেকার বলেন ইব্রাহিমের আওয়াজ পাওয়ার পরে যারা লাভবাইক বলেছে তারা বাইতুল্লার ঘর লাব্বাইক না বলা পর্যন্ত মরণ হবে যারা একবার বলেছে তারা বাইতুল্লা একবার যাবে তারা দুইবার যাবে যারা তিনবার মধ্যে যারা ইব্রাহিম নবীর আওয়াজ পাইছে লালবাহিক বলেছে তারা ওখানে গিয়া লাভবাহিক বলবে এই যে আমরা লাভবাহিক বলি লাভবাহিক বলি মহাশ্রী বলেন এই লাভবাহিকটাই হলো ইব্রাহিম নবীর দিতে আসলাম ওখানে গিয়ে সবাই এক আল্লাহ আমার আল্লাহ একাই হলেন ধনী ওই বাইতুল্লাহ কত দামি পৃথিবীতে নিজের ঘরের থেকে পাঞ্জে গানা মসজিদ দামি এরপরে পাঁচ অক্ত জুমার মসজিদ দামি পাঁচশো গুণ সবাব আর তিনশো গুণ সবাব এছাড়া আর বেশি সবাব কোথাও পাবেন না শুধু তিনটা মসজিদ ব্যতীত এক নম্বরে বাইতুল্লাহ ওই বাইতুল্লাহ আল্লাহর ঘরে কে কত পাবেন একলা এরপরে হল মুসলমানের প্রথম কেবিলা বাইতুল আগের নির্মাণ বাইতুল মুকাদ্দাস পরের নির্মিত কিন্তু আমার নবী আসার আগের থেকেই সমস্ত ইমানদার নবীগণ পয়গম্বরগণ নামাজ পড়ছেন কোথায় ফিরে বাইতুল মাকদিস ওখানে ফিরে আমার নবী এসেও মক্কার জীবনে বাইতুল্লার দিকে বাইতুল মাকদিসের দিকে ফিরে নামাজ পড়ে এহুদিরা অভিযোগ দিল কিবলা হলো বাইতুল মাকদিস মোহাম্মদ আবার আর একটা বাইতুল্লার দাওয়াত দিচ্ছে কেন মদিনার মসজিদ মসজিদে নবী ওখানে এক রাকাতে কত কথা কসজিদে নবীতে পঞ্চাশ হাজার রাকাতের হাদিসও আছে। এক লক্ষ আর মসজিদে নবীতে হলো এক হাজার সব এক রাখাতে পঞ্চাশ হাজারেরও কথা আছে তবে এক হাজারের হাদিস মজবুত বাইরা আমার যারা নবী বলেন আমার বাইতুল্লাহ জিয়ারতের পরে আমার মাস্রিদ আমার কবর জিয়ারত করলো আমি নবীর জন্য তার উপরের সব সুপারিশ করাম অজীব হয়ে গেল যেই বান্দা বান্দি গিয়া নবীর রোজায় গিয়া দারায় কিনারে গিয়ে ভক্তি সহকারে কোরআন শরীফের এরপরে দরু শরীফ পড়বে দরু শরীফ পরবে সল্ল্লাহু আলাই কয়া মুহাম্মদ আমি নবী বলব তোমার আমল নামায় কোন গুণা থাকবে না কেউ যদি মোহাম্মদ ভক্তি নিয়ে নবীর উপরে দরুদ সালাম করতে পারো মহাব্বত আর ভক্তি কেমন মহাব্বত নবীর জন্য দরুদ পরে জীবন দিব তবে নবী বলছে টুপি বলবি ভারুম না দূরত পরে রাত কাটাই দিব নবী বলেন পর্দা করো বা সম্ভব না এটা আসে নামের বাটফা অরে নবির উম্মতের দল যদি মজবুত করে নবীর সালাম পর আল্লাহ করে আমরা বলে দরুদ পড়ি না কোন সোরে কয় বাংলাদেশের কৌনি মাদ্রাসায় বোখারি শরীফ তিরমিজি শরীফ মুসলিম শরীফ বাবু দমুদ শরীফ নাসাই শরীফ এই কিতাব গুলো যারা পড়াইতেছেন দশটা হাদিস পড়ায় তো দশ বার বলে এদের মতুদ্ধ ভাবে দরুদ পড়নেওয়ালা আর অন্য কেউ নাই আসতে বললেন কেন ভাইরা আমার দৈনিক যদি একশো ভার আপনি রসুলের উপরে দরুদ পড়েন একশো সমস্যা সমাধান আল্লাহ করে দিবেন ৩০টা পাইবেন বাকিটা ফেরাতে পাইবেন দরুদের ফজিলাত ভিন্ন সময় শুনল যদি কেউ দৈনিক এক হাজার দরুদ পড়ে রসুলের উপরে কয় হাজার শুধু এতটুকু পড়বে না দৈনিক এক হাজার বার নবীর উপরে দরুদ পড়বে যেই ওর মৃত্যু হবে না জান্নাতে নাম না লেখা পর্যন্ত দরুদ পড়লে টাকা লাগে না পয়সা লাগে না আখ লাখ লাগে চরিত্র ভালো লাগে অনবির নবীর ওই রজার বড় দাম বড় বাইতুল্লাহ থেকে যদি কেউ পায়ে হেঁটে মিনায়ে যায় কদমে কয়শ নাক এক মান কত এক লাখ এবার অঙ্ক হিসাব করে পরে শুনে সাতশো নেক পাইবে এক কদমে প্রত্যেকটা নেকের মান এক লক্ষ ওই মিনার থেকে যদি কেউ পায়ে হেঁটে যায় এক এক কদমে হাজার কয় নেক এক হাজার কইসি একশো হাজার প্রত্যেকটা নেকের মান এক লক্ষ এবার হিসাব মিলাও তোমার কম্পিউটার মিনার থেকে গেলার থেকে হেঁটে মিল ভাইরা আমার ওই বাইতুল্লাহ আল্লাহ দেখায় মুসলমানের ঐক্যেরই নিদর্শন ওখানে কোনো বড় ছোট ভেদাভেদ নাই সবাই আল্লাহ ভিক্ষু ভিক্ষা করে করে করে করে মানুষের বাড়ি যায় দরওয়া যায় গিয়ে বলে আল্লাহর নামে কিছু ভিক্ষা দাও যাইতে যাইতে মসজিদের দরজায় গিয়ে ধাক্কা লাগাইছে কোথায় ঘরের মধ্যে ভিক্ষুক তো দুর্বল এলেন নাই মসজিদের মর্যাদা বুঝে না ডাক দিয়া কয় ভাই এটা কেমন গরিবের ঘর যেমন কিছুই দিতে পারবে না এমন কোন গরিবের ঘরে আমি ধাক্কা লাগাইলাম যে কিছুই দিতে না কি কাহা দুই চারিবার ঘুরে যা পাইছিল এডু ফালা এখন খোদার ঘরে যখন জায়গা মত আইসি আমার খোদাই যথেষ্ট হাসবু যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করবেন আল্লাহ তার জন্য যথেষ্ট মুসলমান কি বুদ্ধিমা তুই আসলে বাইতুল্লাই কি শুধু পাগলামি আর কিছুই না সেলাই ছাড়া কাপড় কিচ্ছু পরা যাবে না এরপর খালি মাথায় টুপিনে দোড়া পাথরওয়ালা ঘরের চতুরবার সে আর বলবি কোন দৌড়ি কি বলে ভাগলামি ভাগলামি আর কিছুই না বলে এর ভেতরে আল্লাহর রহমত এরপরে আল্লাহর ঘরের পাশে আর একটা নিদর্শন ঝমঝমের পানি যেই পানিটা পান করলে তিনটা উপকার হয় দাঁড়ায় পান করতে হবে কেউ করছেন কেবলার দিকে পান করু আর কপাল করে একটা নেন পান এই জমজমের পানি বাড়েও না কমেও না কোটি কোটি কোটি হাদিসাব আমার নবী বলেন জম জম কূপের পানির তলা হলো হাউজে কৌসা জমজমের পানির কূপের নিচ হলো কোথায় এত মজার পানি আল্লাহর নিদর্শন আল্লাহ বলেন এরপরে ওখানে নিদর্শন বলবো? হজরে আবিয়াজ যার বর্তমান নাম হজরে আসওয় সাদা পাথর ছিল দুধের থেকেও ছিল পাথর সাদা এটা জান্ন একটি পাথর এই পাথর মানুষের গুণা টানে কি টানেছে কি ব্যাপার আব্বা নাই আব্বা নাই আব্বা নাই একজনে একটা জামা এই এটা তোর বাবার জামা উহ এটা আব্বার জামা বলে এবার জামা চুমু আমার বাবার জামা কিছু আশ্বস্ত হলো দিলটা একটু শান্ত হলো আমারে বাবার যদিও পাই না কারে পাইছি বাবার জামা পাইছি ও বাঙালি মুসলমান বাংলাদেশে বৈশা বৈশাখ কত আজমা ও আল্লাহ মালিক তোমাকে পাওয়ার জন্য চরমনায় ময়দানে যাই রে আল্লাহ তোমারে পাওয়ার তালা শেষিনার ময়দানে মালিক তোমাকে পাওয়ার জন্য বাহাদুরপুরের ময়দানে যাই রে আল্লাহ তোমাকে পাওয়ার জন্য হাঁটা ময়দানে যাই তোমাকে পাওয়ার জন্য কত জায়গায় দেখতে পারবি না তবে একটা ঘর আমি বানাইছি আমার ঘর আমার ঘর বাইতুল্লাহ বাইতুল্লাহ মানি আল্লাহর ঘর এর বান্ধা আয় আয় আমার একটা ঘর আছে আয় ওখানে আয় যাওয়ার পরে কয় আল্লাহ এই তো তোমার ঘর এই তোমার ঘর আল্লাহ চলে আসলাম উম্মা ঘরে যায় দরজা বন্ধ দরজা বন্ধা খুলে কি হবে কামারে পাবি পাবি সময় মতো পাবি তবে লাইনে লাইনে আগাইতে থাক ও আল্লাহ তোমার ঘর দেখে কলিজা ঠান্ডা হয়ে গেল চোখের পানি ধরে রাখতে পানি না মালিক আমি একটু মোলাকাত করতাম যদি মোলাকাত করে এবার কয় দেখছেন নি মোহাব্বত কারে কয় কারে কয় মোহাব্বত হুজুর দূরের থেকে আপনার বয়ান শুই ভাগল যদি পাইতাম একটু হাত মিলাইতে করতে কোলাকুলি মহব্ব হাজি সাপ ভাই তুল গিয়া কয় রে মালিক তোমার হাতের সাথে একটু হাতটা মিলাইলে কলিজা ঠান্ডা হয়ে যাই আল্লাহ বলেন ওই বাই পাশে একটা রাখছি দরজার পাশে হজরে আদম মানুষের গুণায় বনী আদমের গুনায় ওই পাথর কালো হায়া গেল উলামাই রাম লিখেছেন হজরে আসোয়াদে যদি কেউ চুম্বন করে ওই পাথরে যদি তবে এখানে একটা মাসালা মনে রাখতে হবে কাউকে কষ্ট দেওয়া হারাম হারাম হারাম হজরে আসুয়াদ নামের পাথরকে চুম্বন করতে গিয়ে ধাক্কা করে চুম্বন খাওয়া এখানে গুণা হবে গুণা হবে গুণা হবে এজন্যিনেকার লিখেছেন তুমি যদি দেখো পাথরে চুমা দিতে ভিড় পাথর বরাবর তুমি দূরে থেকে হাত উঠাই আছি না সাদু আল্লাহ মুহম্মদন আব্দুহু কয়া তুমি চুমু খাও থেকে এতেই তোমার সব আল্লাহ দিয়া বলেন যদি আমার সাথে মোলাকাত করতে চাও রে হাজির আমার সাথে মোলাকাত জমিনে হবে না আমার সাথে মুলাকাত হবে হাসুরের দিন তবে আজ তুই বাইতুল্লাহ বাইতুল্লার দরজার হজরে আসখান জায়গাটা মুলতাজাম মানে পেছায় নেওয়া আঞ্জা করে ধরা বাইতুল্লার দরজা আর বামপার আসে তুই তো আমার সাথে কোলাকুলি করতে চাইতুল্লাহ দরজার হজরে আসোয়াদের মাঝখান জায়গা মুলতাজমে তুই বুকটা লাগাইয়া দে আর জায়গা আছে বুক লাগাবার সেটা হলো হাতিমে কামা বাইতুল্লার একটু পার্শে গিয়ে আবার ওখানে কেউ কেউ ঐতিহাসিক গণ লেখছেন আম্মাজান হাজেরা আলাইহ সালাম এবং ইসমাইল নবীর কবর ওখানে কোন কোন ঐতিহাসিক লিখেছেন ওই হাতি মেকাবার ভেতরে ঢুকলে একটা দরজা আছে দুই দরজা একটাকে বলে মেজাবে রহমদ ওই মেজাবের রহমদ বরাবর নিচে তুমি বুকটা বাইতুল্লাহ দেওয়ালে লাগাইয়া দাও আল্লাহ কুদরতি মোলাকাতের সব পেয়ে যাইবা ওরে বান্দা এই মন চায় আমি একটু দেখব বলে তুই যদি দেখতে চাও কালেমা পর বলে অসম্ভব এইবার আল্লাহর বান্দা গোপনে গোপনে মুসলমানের নাম নকল কইরা কইরা পাসপোর্ট করছে নিজে আর ম্যাডাম নিয়ে মুসলমানের নাম নকল করে পাসপোর্ট করে বাইতুল্লা বলে ঘর! ঘর এত চোখের পানি ধরে রাখা যায় না গোপনে মুসলমানের নাম ধারণ করে নিজের নাম গোপন করে মুসলমানের নামে পাসপোর্ট করে আইসা ধোকা দিয়া লাভ না আমরা এখানেই নারী বিবি আর আমি দোনোজন আল্লাহর মোহব্বতে কালেমা পরে ফেললাম আমর দয়ার মৌলা রে আমার মায়ার মে কুথায় গে পাইবো তোমর ঠিক তুমকে বুঝিয়ামি পাই তোমাকে বার সে ঘুরিয়ামি দেশি কোরআনের বাগানে করলাম বিসানা তোমাকে পার ইবারাসে গুরিয়ামি দে দেো আির ময়দা নেলম বিষ বৈতুল্লার কিনারায় করলম বিষ আল্লাহর বান্দায় ভাবে চিৎকার করে লাভের আওয়াজ দেয় এক বুজুর্গের ঘটনা পেছি। বুজুর্গ বাইতুল্লাহ চতুর পার্শ্ব দৌড়ায় আর চোখ বাঁধা চোখে পট্টি লাগানো খুব খেয়াল করবেন চোখের মধ্যে পট্টি লাগানো চোখ বন্ধ সবাই বলে লাভবাই কিন্তু এই মুরুব্বী লাভবাই বলে না সে বলে সবাই বলে লাভবাইক লাভবাই আরে এই বুড়া চোখ বেঁধে বেঁধে চতুর্দিকে দূর আর বলে আল্লাহ তোমার গোসা থেকে বানা চাই তোমার গোসা থেকে বানা চাই একজনে হাত ধরে কয়ে ভালো করে শুনে নাও আল্লাহর বান্দা বলে আমার গোপন খবর আমি তোকে দিব না বলে না বল আল্লাহর বান্দা বলে কপাল আমার মন্দ কপাল আমার বড় খারাপ হয়ে ঘুরতে গিয়া এ আমাদের সাথে সাথে নারীরাও তো ঘুরতেছে লাভবাই বলে আমি এই জায়গার মধ্যে বসে একটা নারীর চেহারার দিকে আমি অপলক দৃষ্টি দিয়া রাখছিলাম আমি যখন নারীর দিকে আমি কুম কুপ্রবৃতি নিয়ে আমার খাহে সাথে হঠাৎ করে আমার অদৃশ্য গাইবীর থেকে দেখি কে যেন আমার চোখের উপরে তার চর মেরে ফেলল চরের কারণে আমার চোখ অন্ধ হয়ে গেছে আমি কে তুই আমার ঘরে আসছো আমার বাড়িতে থাইকা আমার ঘরে আইসা আমি মালিকের তালাশ করবি তুই আর এক দিকে কেন এটা তো আমার বাড়ি আমার ঘর আমার ঘরে সহ্য করা যায় না কি আর বলবো তুমি আর আমার উপরে আজাদ দিও না তুমি এই দরজা থেকে আমারে খালি ফিরায়ে দিও না কত হাজিসা ভস করার পর বাংলাদেশে আসে দেখি গুনা পাথর যদি এগুলো এক জায়গায় জমা থাকতো তাহলে সৌদি আরবে বিশালাক পাথরের পাহাড় হয়ে যাইতো কিন্তু ওই পাথর কই যায় সৌদি সরকার কর্মচারী দিয়ে সরায় না যাইতেছে কোটি কোটি ভাজিদের পাথর প্রতি বছরের তিন খাম্বা তিনটা খুঁটির ঘোড়ায় পাথর পাথরের বিশাল তাল এত বিশাল এই পাথর পাথরগুলো ওখানে যে পড়ে থাকে যাদের হজ আল্লাহ কবুল করে নেই এদের পাথর গুলো বেছে বেছে ফিরিস্তারা নিয়ে যা সেখানে কি সব পাথর সিনিযা যায় না অনেক পাথর পরে আছে কাদের পাথর বলে যাদের হস কবুল হয় নাই তাদের পাথর ওখানে পরে আছে এজন্য আমাদের ওলামা এক মুরব্বীরা বলছেন প্রথমবার বাইতুল্লাহ যাওয়া মানি বাইতুল্লাহ নিদর্শন গুলো দেখা দ্বিতীয়বার গিয়া জানা তৃতীয়বার গিয়া মানা তোমার কামেল হবে বড় বড় আলেম সেখানে গেলে এলেম শেষ আমি তো এখানে একটা সাধারণ জাহান নামের আসামি আমি কিছুই না বাইতুল্লায় গিয়ে সব চোখের পানি চোখের বাণী কারণ ওখানে একটা নজর করা মাত্র আল্লাহ বান্দার সব গুণাগুলো মাফ করে দেয় এক আল্লাহর বান্দা পঞ্চাশ বছর হস করলো কয় কয় বছর এই লোকটা জুয়ান আছে কথা কয়না বুড়া হয়ে গেল এখন এই বাইতুল্লা যাইতে লাঠিও হয় না খাদেম লাগে খাদেম নিয়ে যতবার বলে পাল্টা আওয়াজ আসতেছে লা লাকা লালাকালাবাইক এর হাজি তোর লাভাই কবুল হয় না আওয়াজটা খাদেম পেয়ে গেল দাঁড়ান তো কি করুন বন্ধ করেন আল্লাহর বান্দা বলে রে খা দেম আল্লাহ রে আমি পাওয়ার পরে বল তুই এই আওয়াজ বন্ধ করে কোথাও যাব অন্য কোনো দরওয়াজা আছে নাকি বলে নাই নাই বলে তুই কয়েকদিন শুনছ বলে একদিনও না আমি এক মিনিটও শুনলাম না অল্প বলে তুই একবার যতবার লাভবাইক বলছি প্রত্যেকবার শুনছি লাভ বাইকালিক একবারও আমি শুনি না যে লাভবাহিক লাভবাই আমার আওয়াজের পাল্টা জবাব আমার আলাভবাহিক কবুল হয় না কবুল হয় না আমি একবারও বাইক বলা বন্ধ করি না কারণ আমার দায়িত্ব হলো লাভবাইকের আওয়াজ দেওয়া আল্লাহ কবুল করবেন কিনা করবেন সেটা আল্লাহ লাভবাই আওয়াজ দিয়া যাব আল্লাহ কবুল করবেন না করবেন সেটা তার বলে আবার যখন চিল্লায় বলা শুরু করলো লাভবাই আল্লাহ লাভবাই এবার কান্না করে আর লাভাই আওয়াজ দেয় হঠাৎ করে কোনো দেরি নাই এ দরবার থেকে কেউ ফিরে না কেউ ফিরে না তবে কে কতটুকু পায় যার পাত্র যত বড় সে তত বড় পায় দুই কেজি পাবেন যার পাত্র পাঁচ কেজিওয়ালা সে পাঁচ কেজি পাবেন ও মুমিন আপনি বাইতুল্লায় জিয়ারতে যাচ্ছেন আপনার অন্তরের পাত্রটা যত বড় ওখান থেকে বড় পাবেন তত বড় আপনার পাত্র যদি নাপাক পাক হয় না পাক না পাক না পাকার তেরো সালে আল্লাহ আমাকে এর আগের বছর আমার ওস্তাদ হজে গেলেন ওস্তাদ এসে একটা ঘটনা শুনেছেন বলে আমাদের কাফেলায় ঢাকার একটা কাওয়ালা বড় বাহাদুর ছেলের নিয়ে গেল ঢাকার থেকে কাফুন পড়লাম কোন লাভ বলল না আমরা বিমান থেকে নেমে বাসে গিয়া বাইতুল্লায় আগে তো আমাদের কাজ হলো তাওয়াফ করা আমরা সবাই ওলামাই কেরাম আমাদের কাফেলার সব হুদু দেয়া যায় বাহাদুর কয় কপাল আমার মন্দ আমি যতবার বাইতুল্লার দিকে যাই ততবার দেখি সুরিনিয়া কে যেন আমার আঘাত করে তারাইয়া দেয় আমি যতবার ঢুকতে চাই ততবার সুরি নিয়ে আঘাত করে কে যেন তারা দেয় এই বান্দা চলে গেল মদিনায় আমার উস্তাদ বলেন মদিনা যাওয়ার পর নবীজিরওজায় আমরা ঢুকলাম সবাই সালাম জানাবো কিন্তু আমার তারা এই বান্দা আর হস করতে পারলো না নবীর রওজায় সালাম দিতেও পারল না এই হত ভাগা আবার ওই অবস্থায় বাড়ি চলে আসছি আমি জানি হিংসুক হিংসুক হিংসুক বলে বাইতুল্লারি মামোহাবি হয়ে গেছে এই অজুহাত দিয়া বাইতুল্লায় গিয়া জামাতে নামাজ পড়ে না কপাল পড়া এর থেকে আর কি হবে তুমি আসে এত বড় দুশ্মান কেন হইছো। মদিনার নবীর রজায় গিয়াও তুমি আজ বেয়া দুমিমূলক আচরণ করবার হিংসা আর জগরা। কোনদিন ই আলেক জুতা পরিধান করেন কেন ইমাম্মেক বলেন আমি মদিনার যেখানে সেখানেই নবীজির রওজা রমেশ ঘ্রান প মদীনা নাম কত মধু। সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না যাইতে না দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে শুধু না দেখতে পারলাম না খারাপ লাগে আপনাদের মোদিনায় যাইতে মনে চায়নি তাহলে বেশি বেশি বিরি টানবেন নামাজ না পড়বেন এরে আল্লাহর হলাম দুটো মাথায় টুপি পরেছি নবীর আদর্শের টুপি আমার বাপ দাদার কিছু না রে বাবা গাইলাম জামা নবীর আদর্শের আজকে আদর্শের কারণে এত সম্মান ওই নবীর একবার তাকাইলে সাত দিনের ক্ষুধা নিবারণ হয়ে যাইতু ওরে নবীর উন্মতের দল সেই নবী সারা রাত ঘুমায় না নামাজে কাটা দেয় সে নবী পেটে পাথর বেদে কালে মার দাওয়ার দল আজকে তুমি কাত যদি চাও আজকে থেকে তওবা করো দাড়ি কাটবানা নামাজ সারবানা দরুদ সালাম করবানা নবীর সুন্নতের আমল যত করবা। নবী তোমার তত আপন হয়ে যাবি আর শূন্য আর শুনে বলেন মদিনা নাম কত সুন্দর থাকলে যেতামা যাইতে পারলাম না দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আল্লাহ আমাদের কবুল করেন আমিন দল আল্লাহর কাছে চোখের পানির বড় দাম ও পর্দার অন্তর মা ও বৃদ্ধ বাবাজিরা ও যুবক ও ব্যবসায়ী শ্রমিক ভাই তোমার মতো দাড়িওয়ালা নামাজি যুবকের সমাজে অভাব নাই নবীর একটা টাকাও হারাম কেন করে না রে বাবা আজকে আমিও তোমার মতো একটা যুবক সন্তান ও মা মনে কি চায় না একজন আলের মাহফেজের মা কবরে যাবে ও বৃদ্ধ বাবা মনটা কি চায় না একজন আলেমের বাবা লিপ্ত হতে চলছে তুমি জানো না তুমি যে গুলশান হামলার আসামি হয়ে যাচ্ছ তোমার খবরও নাই কারণটা কি রে বাবা একমাত্র কারণ মা বাবার অবহেলা অসতর্কতা দ্বিতীয় তোমার আর দুর্বলতা হল বন্ধু বান্ধবীদের আড্ডা আজকে মা বাবায় সন্তানের প্রতি কেয়ার নাই কোন খোঁজ খবর নাই যে কারণে মা বাবায় জিজ্ঞাসা করে নাই চুপচাপ বসে আছে একদিন এক ঘন্টা পরের দিন এক ঘন্টা এভাবে সন্তান রাতেও খবর নাই এবার কান্না করে ছেলেরে দেখি না মেয়েরে দেখি না খুঁজতে খুঁজতে দেখা গেল মেটা তোমার ঐশীর মত বেশ আড্ডা খানায় গিয়ে নেশায় মতো হয় ও মা পায়ে ধরে বলছি রে যুবক পা দুটো আগায়ে যুবক আমি পায় হাত রেখে বলি মাথা নষ্ট হয় নাই আমি বলি না তোরা আমার মতো দাঁড়িয়ে নামাজ পড়ো অনুরোধ করি তোমার মতো ড্রাইভারি গরিব কত কৃষি কাজ করে নামাজি দাঁড়িয়ে স্কুল কলেজে পড়ে নামাজি দাড়িওয়ালা যুবকের অভাব নাই বন্ধু বান্ধবের আড্ডায় যাইস না যাইস না মরবি মরবি ঘরের দরজায় কয় বন্ধু ঘরে আসুনি বলে আসি কয় চল কই কয় ঘুরতে যাও তিন দিন পরে মা কান্দে ছেলে নাই ছয় দিন পরে দেখে ছেলের লাশ পানিতে এই যুবক তোর পায় হাত রেখে বলছি আমি তোর আপন বন্ধু হয়ে বলছি আড্ডায় জীবনটা নিয়ে আড্ডা ছেড়ে দেশের আড্ডা জুয়ার আড্ডা মদের আড্ডা হিরোইনের আড্ডা ক্যারাম আড্ডা লুডুর আড্ডা তোর পায়ে হাত রেখে বলছি তুই ছেড়ে দে তোর চরিত্র কুকুরের থেকেও খারাপ হয়ে গেছে তোর খবর না কুকুরের থেকে খারাপ তোর খবর নাই তোর আয়নে চেহারা দেখ তোর চেহারায় মোটেও নূর নাই নূর নাই চেহারা দেখলে ঘিরি না লাগে বলছি রে যুবক কয়দিনের বাহাদুরি কর বা বাসের নিচে যুবকের লাশ পানির নিচে যুবকের লাশ অত বাই তুললে গিয়ে দেখলাম ছোট ছোট যুবকরা আমি জিজ্ঞাসা করলাম এই সাদা চেহারার যুবকরা অল্প বয়সে বাইতুল্লাহ আসলো মেয়েরা এরা কারা বলে ইন্দোনেশিয়ান এরা কই টাকা পায়াতো বলে ওরা দুনিয়াতে আসার থেকে মা বাবায় ওদের নামে টাকা জমা করে বিবাহর বয়স তা আসা মাত্র এই টাকা দিয়েই তারা বাড়ি তুলনা জিয়ারত করে গিয়া বিয়া করে ও যুবক এরাও যুবক তুমিও একটা যুবক সন্তান ওরে আল্লাহর বান্দা ওখানে গিয়ে একটা যুবক পাগলের মতো আমার হাউম করে হাফ জড়ায় ধরে আর বলে হুজুর আমি এখানে গড়াগড়ি খেয়ে কান্না করব নাকি না। আমি একটা বড় চাকরিতে ছিলাম মেডিকেলের ভেতরে ঢাকা আমি আপনার বয়ানটা শুনে পাগল হয়ে গেছি দেখেছি না কি মজা পাই সরে যুবক কতদিন এই বাহাদুরি কিসের টাকা পয়সা কটি টাকার মালিকত ভিক্ষু গয়া যাচ্ছে কই জীবন চলে গেল বিল্ডিং পরে আছে টাকা পরে আছে। খালি হাতে চলে গেল কি রাখলো কি হেরে আল্লাহর গোলাম তোমার মোবাইল তোমার চরিত্র ধ্বংসের কারণ তোমার মোবাইল তোমার চরিত্র ধ্বংস করে ফেললো অযুবক ভাই অনুরোধ করে বলি হেদায়াতের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ পায়ে হাত রেখে বলিয়া আর তুমি অন্যায়ের পথে যেও না মা বাবার খেদমত করোমত করো মুরুব্ব সাথে ভালো ব্যবহার করো দেশের বিরুদ্ধে বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদের থেকে ফেরে যাও আর এই ষড়যন্ত্রের থেকে যদি বাঁচতেই চাও এক নম্বরে মদের আড্ডা জুয়ার আড্ডা তাশের আড্ডায় যাওয়া যাবে না এখান থেকেই সরযন্ত্রের শুরু এখান থেকেই ষড়যন্ত্রের শুরু এর মুসলমানেরা ছেলেরা মাতপান করে অমুকেরা গাঞ্জার আড্ডা খা আড্ডা করে অমুকেরা মদের আড্ডা খানা করে অমুকেরা এরকম তাসের জুয়ার আড্ডা দেয় লিষ্টিটা দেন ওই বান্দা अनुरोध कर हालत के जुबग देर धंशेर अंडा दाई। बाबा सेलर खबर रखे ना माए मेर खबर नए ना आल्ला आज के तौब करें जीवन किस नई मूल्य किस नई আপনি জানেন না যে আজকে ঘর পর্যন্ত আপনি পৌঁছতে পারবেন কিনা আজরা হাজির হতে পারে গত বছরে ইময়দানে বহু লোক ছিল অজ হয়েছিল এটু গভীরে তাকায় দেখেন আজ এখানে বয়ান চলে তবে অনেক মানুষ এখানে নাই কবরের বাসিন্দা হয়ে গেছে আগামী বছর এখানে বয়ান চলবে কিন্তু আপনি আমি থাকব কিনা জানা না তবে তো করে নেই মাস তো তওবা করে নেই আর গুনা করবো না নামাজ সারবো না মা বাবার সাথে দুর্ব্যবহার করবো না মুরব্বীদের সাথে খারাপ আচরণ করবো না যুবকদের সাথে কোনো আড্ডা বখাটে আড্ডায় যাবো না মজ যুয়া আড্ডা খানায় না নামাজ সারব না দুটো হাত আল্লাহকে দেখা দাও আয় আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন আয় আল্লাহ দারিওয়ালা নামাজি বানায় আল্লাহ। বন্ধন থেকে আপনার মোহাব্বত বাড়ায় অল্লা নবীজির সুন্নতের মোহাব্বত বাড়ায় দেন সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন মা বাবার সাথে ভালো আচরণ করার তৌফিক দান করেন Зд right, yea Allah, ändå, проп alden. Higher,interpretikirina zomaydan. Amen. Alhamdulillah, rettal alameen. Hala salaari, decent Ό, O SWEeland, 1770, S озn powwowөөӧikUn etuar these. Faizан commissha, O SWEett ten hundred percent يا ارحم الراحمين يا ارحم الراحمين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 جعلني من المستجابين للدعوات اللهم جعلني من المستجابين للدعوات اللهم نفر قلوبنا بنور معرفتك اللهم تهفر قلوبنا عن غيرك اللهم إني أعوذ بك من زوال نعمتك رب ارحمهما كما ربياني হা আহ ইতিনায় বত হমক তে রহ পর চলা হম খো খুদা বেগুন না গুদস্তর মা বহুরি দিন করম তাহি মুঝসে মুঝকো দুরু করুঝকো এক নজুর আল্লা বন্ধনে আছে আল্লাহ অনেকে বসার জায়গা পায় না কষ্ট করে আসে রে আল্লাহ মেহরবানি করে দয়ার নজরে আমাদের কার উপরে বেজার হইয়েন না আমাদের জীবনের সমস্ত সকলের সব গুণাগুলো করে ওসিলা বানায় দেন যারা আয়োজন করেছেন টাকা পয়সা পরামর্শ মাইক লাইট প্যান্ডেল দিয়েছেন করে নেন্লা আলোচনা যা হয়েছে ভুলত রুটি করে দেন সবাব টুকু নবীজির রে পৌঁছায় সবার উপরে স্বভাব দেন অল্ল উদয়ার মালিক জীবনে একবার যদি হয় মায়ার নবীজির রওজাও কাবাজিয়ার তাও দান করেন অল তুল্লা গিয়ে লব্বাইক লাব্বাইকের আওয়াজ দেয়ার তৌফিগান করেন অল্লাহ ওখানে এখনো যারা নাব্বাইক বলে তাদের কবুল করে নেন তাদের কেউ কবুল করে নেন সুন্নতের আমুলওয়ালা আশেখ বানায় আল্লাহ নবীজির সুনতের আমুলওয়ালা আশেখ বানায় দেন অল্ল ঘরে ঘরে কোরআন সুন্নার বাতি জ্বালায় দেন মা আমাদের দিলের থেকে আমাদের কোন জাতের উপায় নাই আপনার দরওয়াজা ছাড়া আর কোন দরওয়াজা নাই মেহরবানি করে রহমান নামে রসিদায় আমাদের মাফ করে দেন অল্লাহ আপনি যদি ক্ষমা না করেন আর আমাদের কেউ ক্ষমা করার না আল্লাহ আমাদের গুনার দিকে তাকায় বেজার না রে অল্লা করে করে না নাপাক করেছি শয়তানের ধোকায় পরে নক্সের ধোকায় পরে জীবনটা নাপাক। হাত দুটো গুনার দ্বারা নাপাক চোখ দুটো নাপাক, পাক অন্তর না পাও নাপাক। পাক আয় আল্লাহে ময়দানে জানি না মা বোনেরা আয় আল্লাহ কত ছাত্র ভাই কত যুবক হাত তুলেছেন কাউকে ফিরায় দিয়ে না সকলের আমিন গুলো কবুল করে নানাল্লা হাজির করেছেন আপনাকে চাই আপনার সন্তুষ্টি চাই রে অল্লা আপনার গোসা থেকে পানা চাই আপনার গোসা থেকে পানা চাই রে আপনার গোসা থেকে পানা চাই বালি ময়দানে আমার মতো গুণাগার জালেম কেউ নাই আল্লাহ আমার মতো জালেম গুনাগার কেউ নাই আপনি জীবনী না করী করে। সেনাইলাম জেনদেগি গুনাকোরে কাটাইলাম জেনদেগি ছকলেরি দরোজা হোই ফিরিযা আপনা রোদে রায় রই তপনার রায় রই তো তৌব আবার তৌবা ভাঙ্গিলা তৌ বা বসে সে খাটি তৌবা করিলাম বসে সে খাটি তৌবা করিলাম আপনি যদি মাফনা করন্দা বান্দারে। যদি মাফনা করে, বান্দারে বলে না পুনর বন্দ যাব কারদারে বলে পুনার বন্দ য করদারি আয় আল্লাহ আপনার দরওয়াজা ছাড়া আর কোন দরওয়াজা নাই আল্লাহ গুনার কারণে দিলটা পাওয়া পানি নাই কেউ না এ ময়াদানে কি কান্নাওয়ালা চক্ষু না ও কান্নাওয়ালা ভাই আপনার কপাল বড় ভালো कपाल खरा गुनार कारण दिल्ट शक्त चो पानी नई अल्लाहर गोलाम कार चोर पानी गुला हाथ दोआा चाउ दोआच कन्ना वालार दो खाली जा रे भाई कान्नावलापनारे का एक दो चाहो गुनागार क्यों ना আমলে হেকমতে বরকত বাড়ায় দেন আল্লাহ কোরআন হাদিসের এলিমের নূর দিয়া সিনাটা ভরপুর করে দেন আল্লাহ আয় আল্লাহ এলিম হিলিম হিকমত আমন এজ্জের উচ্চ মাকাম দান করে নল আয় আল্লাহ সকলের মনা যত্ন বীজির কবুল করে আবেদা বানায় দেন এলাকার ঘরে ঘরে শান্তির ফাঁসালা করে দেন যারা ব্যবসা করে চাকরি করে সকলের কামাই রুজি লেখাপড়ায় বরকত বানায় দেন অল্ল আয় আল্লাহ সারা দুনিয়ায় শান্তির ফাঁসালা করেন অল্লা বিদেশ ঘরে যারা চাকরি ব্যবসা করে হেফাজত করেন ইসলামের জন্য হেফাজত করেন আল্লাহ জনপ্রতিনিধি যারা প্রশাসনিক যারা কাজ করে দিনের খাদেম বানায় আয় আল্লাহ আপনার দিলের নায় পূরণ করে দেন্লাহ আয় আল্লাহ সমস্ত দিন ইমাদারস গুলো কবুল করে নেন্লাহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান গুলো নবীর আদর্শওয়ালা বানায় দেন আল্লাহ আয় আল্লাহ বাতিলের মোকাবলায় বিজয়ী করে মিথ্যা মামলায় যারা জড়িত মুক্তির ব্যবস্থা করে দেন সকলের দূর করে দেন থেকে করে সারা দেশ পানিতে প্লাবিত হয়ে আছে রে আল্লাহ কত মানুষের জীবন চলে গেল কত মানুষ খানা পায় না হাহাকার করতেছে রে মালিক মা সন্তান হারায় কাদের সন্তান মা আয় আল্লাহ কে মা হারা বাবা হারায় মতো হাত তুলেছেন আয় আল্লাহ সকলের কবর জান্নাতের বাগান বানায় দেন আয় আল্লাহ সকলের হায়াতের ভিতরে যারা বেঁচে আছেন বড় কানুস্থ যারা মেহের মানি করে সুস্থ করে দেন আল্লাহ। দেন্লা ডাক্তার কেউ নাই। কুদরতের দ্বারা সবাইকে সুস্থ করে দেন আয় আল্লাহ অনেক অসুস্থ কত রুগীরা রোগের কথাও বলতে পারে না সুস্থ বানায় দেন কত রুগী হসপিটালে কাঁদে কত রুগী বিছানায় পরে কাঁদে মাদ্রাসার ছাত্র অসুস্থ উস্তাদরা অসুস্থ গাইবি খাজানার থেকে কুদরতের দ্বারা সুস্থ করে দেন অল্লা আয় আল্লাহ দয়ার নজরে সুস্থ করে দেয় করে আয় আল্লাহ সমস্ত চরিত্র বিধ্বংসী আড্ডা থেকে হেফাজত করে নল আয় আল্লাহ টাসমা এ সমস্ত শৃঙ্খল এ সমস্ত অসামাজিক কার্যকলাপ সমাজের চরিত্র বিধ্বংসী এ সমস্ত কাজ থেকে প্রত্যেক যুবক মুরব্বী সবাইকে হেফাজত করে নল আয়ের করে দেনা মাফ করে দেন আয় আল্লাহ চলার পথে কুদুরতের হাতে হেফাজত করে নল হঠাৎ মরণ থেকে হেফাজত করে নল আয় আল্লাহ সমস্ত মুসিবত থেকে কুদুরতের হাতে হেফাজ করে দিলের সমস্ত আশাগুলো নবীজি রসিলায় পূরণ করে দেন অল্লাহ আয় আল্লাহ মাহফিল রসিলা বানা দেন হেদায়তের নূর সবার সিনার মধ্যে দান করেন অল্ল মা বাবার সন্তান স্বামী স্ত্রী ওস্তাদ ছাত্র সবার মাঝে মিল মোহাব্বত বাড়াই দেন ঘরে ঘরে নেককার সন্তান দান করেন অল্ল সকলের দাম্পত্য জীবন সুখময় করে দেন হল ঢাকাতে ভেতরে মাদ্রাসা কোরআনের মহাব্ব ঢুকায় দেন, ছাত্র মহাব্বাত্রে আপন বানায় আয় আল্লাহ সামনে ঈদ করবানি বর ইমানের পরীক্ষা এ পরীক্ষা আমাদের উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করেন আমিন আমিন